আলহামদুলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে শেয়ার করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি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 एक जन आदर्श मुस्लिम व्यक्ति पांच शक्त सलाद समय मत आदाय सलातर गुरुत्व बुझे गुरुत उपलब्धि कर सलादायबे से क्षेत्र में गत पर्व जॉन्ट्ट आलोचना करलाद के आंतरिक भावे आत्मस्थ करब्धि कर एक आदर्श मुसलिम व्यक्ति जख सलात आदाय कर सलाात मध्य से क्या आदाय कर सलाते मध्य क्य कर यह विषयगुल्कि सत्यारे उपलब्धि कर উপলব্ধি করে সেগুলো অনুযায়ী সলাৎ আদায় করবে সুপ্রিয় দর্শক গত পর্বে আমরা মোতারিফিন আবদুল্লাহ শিখীর আল্লাহু তালের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম যে হাদিসের মূল কথা হচ্ছে এই যে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম যখন সলাত আদায় করতেন সলাাতের মধ্যে রসুলুল্লাহ সুল্লা উল ইসলাম যখন কেরাত পড়তেন রসুল্লাহ সাল্লাউ ইসলামের ভেতরে ক্রন্দনের একটি আওয়াজ শোনা যেত মনে হতো যেন সেটি যাতার যে আওয়াজ রয়েছে সে আওয়াজের মতো বর্ণাকারী এভাবেই বর্ণনা করেছেন অন্য একটি রেওয়াজের মধ্যে এভাবে এসেছে বলে যে রসুল সাল্লাহসাল্লামের ভেতরে এমন একটি আওয়াজ শোনা যেত ক্রন্দনের কে আজিজিল মেরজেল মনে হচ্ছে যেন ডেগের মধ্যে পাত্রের মধ্যে যদি পানি রাখা হয় পানি যখন কুটন্ত হয় সেই পানি যখন উত্তরাতে থাকে যে উত্তরানোর যে আওয়াজ রয়েছে ঠিক এমনি একটি আওয়াজ রেসুলাল্লাহ ইসলামের ভেতরে কন্দনে শোনা যেত তিনি কান্না করতেন এই উপলব্ধি রেসুলুল্লাহ সাল্লা সাল্লাম তার রাত থেকে তিনি সে উপলব্ধিটুকু গ্রহণ করতেন তার রাতকে সেভাবে উপলব্ধি করতেন আসুন আরেকটি হাদিস আমরা রেসুলাল্লাহ সাল্লা ইসলামের আপনাদের সামনে পেশ করি এই হাদিসটি বর্ণনা করেছেন মুজাফি আল্লিয়া নদী আল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহ অত্যন্ত কাছে সাহাবি তিনি বলেন পাল সল্লাই তুমি আন্নবী সাল আল্লী আমি নবী সাল্লাহি আসসালামের সাথে সলাতায় করলাম কোন এক রাত্রিতে ফেফে রসুল্লাহ সাল্লা সাল্লাম শুরু করলেন সুরে বা দিয়ে এরপর রসলাম পড়তেই থাকলেন পড়তেই থাকলেন তিনি বলেন ইয়াক উ মু ছিলেন রসুল্লাহ সাল্লা রাগ করতে ছিলেন অত্যন্ত দৃঢ়স্থিরভাবে একেবারেই শান্তভাবে রসুল্লাহ সাল্লা ধীরগতিতে ধীরস্থিরভাবে রাত পড়তেছিলেন কোরআন তেলাওয়াত করতেছিলেন ইজায় রাবি আনহা তসবিহ সব্যসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো একটি আয়াত অতিক্রম করতেন যে আয়াতের মধ্যে আল্লাহ হাবুল আলমিনের তসবিহের নির্দেশ রয়েছে অথবা তসবিহের কথা রয়েছে সব্যাহা রেসুল আল্লাহ সাল্লাম পড়তেন আল্লাহ রাবুল আলমিনে পবিত্রতা বর্ণনা করতেন আল্লাহ সুবাহানুভয়ে তারা স্তুতি বর্ণনা করতেন ওয়া ইজামর রাবে যখন রসুল্লাহ ইসলাম এমন কোনো আয়াত দিয়ে অতিক্রম করতেন বা এমন একটি আয়াত পড়তেন যে আয়াতের মধ্যে রসুলুল্লাহমকে সুয়ালের কথা বলা হয়েছে আল্লাহর কাছে চাওয়ার কথা বলা হয়েছে সে আয়লা রসুল্লাহ ইসলাম চাইতেন রসুলাল্লাহ্লা ইসলাম তো আ করতেন যখন এমন আয়াত পাঠ করতেন যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনী আশ্রয় গ্রহণ করার কথা রয়েছে রসুলাল্লাহ্লা ইসলাম তাআা আল্লাহ রব্লুল্লা আলমিনী আশ্রয় গ্রহণ করতেন মা মুম রহমতুল্লাহ তা সহিতে বর্ণনা করেছেন हादिस नम्बर हे सतश बाहत्तर सुप्रिय दर्शक भाई बने तो बुझे पे रसल्लाह सोल्लाउल्लम जख सलत आदाय करतें रसल्लाह सोल्लाउल्लम सोलद के सत्यारे उपलब्धि करतें सलाात मध्य तेलावात करते सलातर मध्य तस्वीर पढ़ सलात मध्य दुआ कर अल्लाह रबुल आलम कासुल्लाह सोल्लाउल्लम यह विषयगुल्कि सत्यारे उपलब्धि करतें उपलब्धि करार कारण रसल्लाह सोल्लाउल सल्लम तरह सलादी आदाय करतें अत्यंत मनोजर साते যেই সলাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর প্রতি তার মনোনিবেশ থাকত কনসেনট্রেশান থাকত কমপ্লিটলি পরিপূর্ণরূপে তাই আমরাও একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন সলাৎ আদায় করবেন তিনি সলাতকে উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন এই পয়েন্ট থেকে আমরা এটাই উপলব্ধি করতে পেরেছি আসুন এর পরের যে বিষয়টি রয়েছে সেটি আমরা আজকে আলোচনা যাই আদর্শ মুসলিম ব্যক্তি মসজিদের জামাতে অংশগ্রহণ করবে সলাৎ আদায়ের ক্ষেত্রে সলাত আদায় করবে মসজিদের জামাতে অংশগ্রহণ করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন সরাত আদায় করবেন তিনি জামাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এটি মূলত রসুল উল্লাহ সাল্লা সাল্লামের দিক নির্দেশনা আমরা দেখি আমাদেরকে যখন সরাতে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন মধ্যে আল্লাহ সুবাহন যখন আমাদেরকে সরাতে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবাহন তালা বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এরাতের তফসির মধ্যে আহ তফসি মুফসরিন কেরাম বলেছেন এখানে মূলত রুকুকারীদের সাথে রুকু করার নির্দেশ দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করার কথা বলা হয়েছে আর তাই তসল্লাহ সাল্লা উপর যখন সালাত ফরজ হয় সর্বপ্রথম জি আমি হিসারাতসাল্লাম যে সরাত রসুল্লাহ সাল্লাহ শিক্ষা দিয়েছেন যেটি মামতে বিজির রহমতুল্লাহ দাসনার মধ্যে বর্ণনা করেছেন সেটিও জামাতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানি রসুলাল্লাহ সাল্লা সাল্লাম জামাতের মাধ্যমে সালাত আদায় করেছেন এই কারণেই আমরা দেখব যে এই জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করার গুরুত্বের বিষয়ে ওলামাইকরাম কি বলেছেন এবং রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে এ সম্পর্কে কি বক্তব্য আমরা পাই সে বিষয়টি একটু পর্যালোচনা করে দেখি সুপ্রিয় দর্শক আসুন হাফিজ আবু বকর এবং মঞ্জুর তার আউসাদের মধ্যে কিতাবুল আউসাদের মধ্যে তিনি উল্লেখ করেন তিনি বলেন রুবিনা রুয়াহিদি মিন আসাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম কালু যে রসুল্লাহ সাল্লাসলামের অনেক সাহাবির কাছ থেকে এভাবে আমাদের কাছে বর্ণায় এসেছে অনেক সাহাবির কাছ থেকে তারা বলেছেন মনস্যামে আন্নি ثم لم يجب من غير عدرين فلا صلاة له من سمع النداء جه اذان شلو مجدد اذان حد شه اذان دهوني تار کننو كوهر ايشه اغاد کنلو اذان شنطه لم يجب من غير عدرين کنو عذار چرا کنو دهران شاموش شا و شبیده چرا جه عذار اسلام ركاته گرهان جگو امون گرهان جگو کنو عذار چرا جماعت انشو گرهان کنلونا তার সলাৎ হল না তার সলাৎ গ্রহণযোগ্য হবে না এবনুল মুজার রহমতুল্লাহ রাই কিতাবুল্লাউ এর মধ্যে বর্ণনা করেন যে অনেক সাহাবির কাছ থেকে এই ধরনের বর্ণনা আমাদের কাছে এসেছে এই সাহাবিদের পরিচয় কি মিনহুম এবনুমা সউদ তাদের মধ্যে আবদুল্লাহ মসুদ রদী আল্লাহ তালু তার নাম উল্লেখ করেছেন আবু মুসা শরী রদি আল্লাহ তালহু এবং আরো কয়েকজন সাহাবির কথা উল্লেখ করেছেন এবং এই ধরনের বর্ণনা রাসুল উল্লাহ সাল্লা কাছ থেকেও এসেছে কাল তিনি বলেন ওয়ামিম্যান ইয়ারা আর যারা হজুর আল জামা আতিফারউদ্দিন যারা জামাতে অংশগ্রহণ করাকে ফরজ মনে করেন ওয়াজিব মনে করে থাকেন তারা হচ্ছেন আতা আহমদ হাম্বল আবুথৌর এরা ওলামাইকার আলমদের মধ্যে এরা সবাই জামাতে অংশ অংশগ্রহণ করে সলাতাদাইকে ফরজ মনে করতেন এবং এটাকে ওয়াজিব হিসেবে মনে করতেন ওকাল শাহি আর ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য আমি রক্তদ দেই না বা রক্ত নেই মনে করি যে ব্যক্তি লিমান কাদারা আল সল্যাতিল জামা যে জামাতে এসে সলাত আদায় করার মতো ক্ষমতা আছে শক্তি আছে সুযোগ আছে কোন ধরনের ওজন সে জামাত পরিহার করতে পারবে বা জামাত বর্জন করতে পারবে ये मन करीना सुप्रिय दर्शक य बनार माध्यम से स्पष्ट हो जमाते अंशग्रहण कर विषय रसुल्लाम सहबीदे अनेक सहबर बनारमे सब्यस्त हो जा मैंने जो व्यक्ति जमाते अंशग्रहण ना कर इच्छाकृत ओजर छड़ा तालाद ग्रहणजोग्य है ये गुरुत्व दिए मर्मे रसलह सल्लाईसल्लम थे हादिर सब्यस्त हो حدیث حد ابن ماجہ رحمۃ اللہ سونان مدد برنا حدیث نمبر ساترین مسجد آجان سنارے اجان دل مسجد آ ফলায় সলোয়ু তার নামাজ হবে না ইলামিন অজরিন হ্যাঁ যদি কোনো ওজর থাকে ওজর থাকলে তাহলে ভিন্ন কথা অর্থাৎ ওজোর ছাড়া যদি কোনো ব্যক্তি জামাতে গ্রহণ না করে থাকে তাহলে তার সলাৎ হবে না মর্মে রসুল্লাহ ইসলাম থেকে এই হাদিসটি সাব্যস্ত হয়েছে হাদিসটি ইমাম মাহমুদুল্লাম রহমতোল্লাহ তার মুস্তে বন্যা করেছেন এবং আহরুল তাহকিক মাহকিক উলামাহকরাম হাদিসটিকে সহি বলেছেন তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কোনো অবস্থাতেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাথ মসজিদে জামাতে আদায় করবে শুধু তাই নয় বরং এর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লাহটি হাদিস সাব্যস্ত হয়েছে যে মসজিদে আজান হয়ে থাকে সেই মসজিদে গিয়ে সাল আদায় করবে এই হাদিসটি এসেছে আব্দুল্লাহ মসুদ রাহ থেকে তিনি বলেন্লাহা রাসুল্লাহ সাল্লা আমাদেরকে সুনান সুনানাল হুদা হেদায়তের হেদায়তের সুনো রসুল হুদা আর হেদায়তের এই সুনে একটি ব্যক্তি সলাত আদায় করবে ওই মসজিদে গিয়ে যেই মসজিদের মধ্যে আজান দেওয়া হয় থাকে সেই মসজিদে গিয়ে সলাত আদায় করবে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝতে পেরেছি রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম শুধু জামাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন তা নয় বরং এই বিষয়টিও গুরুত্ব আরোপ করেছেন যে মসজিদের মধ্যে আজান হয়ে থাকে সেই মসজিদে আজান শোনার সেখানে গিয়ে সলাত আদায় করবে এবং এটাকে রসুল আল্লাহ সাল্লাহু ইসলাম সাহাবিরা বিশেষ করে আব্দুলাহব মসুদ রদিয়াল্লাহাম বলেছেন এটি হচ্ছে সুনানুল হুদা হেদায়তের যে সুনাদগুলো রয়েছে তোর একটি সুপ্রিয় দর্শক সময় হল একটু পরে ফিরে আসছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মতানি আর আপনারা দেখছেন বাংলা আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদের রসো সাল আলী আসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই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 सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटादेश দর্শক বিরতির ফর ফির এলাম আবার আলোচনায় আসুন আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে করতে বলেছেন জামায়াতের সাথে আবার ওই মসজিদে গিয়ে যে আজান দেওয়া হয় তাকে সেই মসজিদে গিয়ে জামাতে সলা করতে বলেছেন আসুন না রসুল উল্লাহ আসসালাম ওই আমরা একটু সামনে নিয়ে আসি যে আদিশটি বর্ণনা করেছেন আবদুল্লাহমুমত্লাহ তালানহু রসুল্লাহ সাল্লাসালাম অত্যন্ত কাছের স্বাভাবিক এবং রাসুল উল্লাহ সাল্লা মুয়াজিনের মধ্যে একজন ছিলেন যিনি আজান দিতেন আবদুল্লাহ মকতু নদী আল্লাহ ছিলেন অন্ধ তিনি বর্ণনা করেন যে রাসুল উল্লাহ একদিন আমি বললাম নবী সাল্লা সাল্লাম নবী সাল্লাহসাল্লামকে একদিন আমি বললাম ইন্নি আমি বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স বেশি হয়ে গেছে। দারির এবং আমি অন্ধ শ্বাসের উদ্ধার আমার বাড়িটুকু অনেক দূরে ওলাইশালী এবং আমার এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে মসজিদে নিয়ে আসতে পারে এমন কোনো ব্যক্তি নেই আমাকে মসজিদে আসার ব্যাপারে সহায়তা করতে পারে বা সহযোগিতা করতে পারে ফেহাল তাজিদুল ইমিন রোক্সা আপনি কি আমার জন্য কোনো অবকাশ পাবেন যে আমাকে এতটুকু অনুমতি দেবেন আমি মসজিদে আসব না জামাতে গ্রহণ করব না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা রসুল উল্লাহ সালামী হাদিস থেকে আব্দুল ইহামী মকতু আদি আল কী বুঝেছেন এটা আমাদের কাছে স্পষ্ট হতে হবে রসুল উল্লাহ সালাম হাদিস থেকে আবদুল্লাহমিনকদিয়র স্পষ্ট বুঝেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম জামাতের ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশটি ছিল রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে বাধ্যতামূলক বিষয় এটি এখতিয়ার ছিল না অথবা শিথিল কোনো বিষয় ছিল না যে রাসুল তাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু বাধ্য করেননি বরং এখানে বাধ্যতামূলক বিষয়টি বুঝে যাচ্ছে যার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে মূলত জামাতে অংশগ্রহণ করার বিষয়টি রসুল উল্লাহ কাছে ও ছিল বাধ্যতামূলক ছিল যেটি হাফিজ আব্দুল মঞ্জুর রহমতুল্লাহ আউসাদের মধ্যে বর্ণনা করেছেন যেটা আমরা আলোচনা শুরুতে বলেছি তারপর আবদুল্লাহ মকতু আল্লাহ বলেন তিনি রসুল যখন এই কথা বললেন রসুল সাল্লা ইসলাম আপনি কি আমাকে অনুমতি দিতে পারেন যে আমি জামাতে অংশগ্রহণ না করি আমি অন্ধ মানুষ আমাকে মসজিদে নিয়ে আসার মতো কেউ নেই কাল প্রশ্ন করলেন হাল তসমা উন্নেদা তুমি কি আজান শুনো কিনা আমি বললাম না আমি আজান শুনিদুল্লাহ বললেন মা আজিদুল যে তোমার জন্য কোনো অনুমোদন পেলাম না কোনো সুযোগ পেলাম না যে তোমাকে অবকাশ দেওয়ার মতো কোনো সুযোগ আমি পেলাম না আমি ইমাবুদৌদুর রহমতুল্লাহ রা তার শহীদ হাদিসটি বর্ণনা করেছেন নম্বর মাজার রহমতুল্লাহ রাই তার মধ্যে বর্ণনা করেছেন আদিশ নম্বর ছয়শো চুয়াল্লিশ মধ্যে এসেছে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রসুল্লাহ ইসলাম একজন যাকে মসজিদে নিয়ে আসার মতো ব্যক্তি কেউ সহযোগিতা করার মতো ব্যক্তি নেই এমন ব্যক্তি কেউ রসুল উল্লাহ্লা সাল্লাম মসজিদে আসতে নির্দেশ দিচ্ছেন বলছেন মসজিদে আসুন তোমার জন্য কোন ধরনের সুযোগ পেলাম না তোমাকে অনুমতি দেওয়ার মতো কোনো সুযোগ আমার নেই তাহলে বুঝা যাচ্ছে যে মসজিদে জামাতে অংশগ্রহণ করা ওজোর ছাড়া অংশগ্রহণ করাটা ওয়াজিব বাধ্যতামূলক এবং এটাই হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি জামাতে অংশগ্রহণ করে সরাত আদায় করবে রসুল উল্লাহ সাল্লাহের নির্দেশনা এই কারণেই রসুলুল্লাহ সুল্লাহ সাল্লাম জামাতে অংশগ্রহণকে যেমনিভাবে বাধ্যতামূলক করে দিয়েছেন তেমনিভাবে রসুল্লাহ ইসলাম যাতে একজন মুসলিম ব্যক্তি ইমান এবং ইসলামের তাগিদে ভালো কাজের তাগিদে ওই ব্যক্তি জামাতে অংশগ্রহণ করতে পারে এই জামাতের ফজিরত রসলাম বর্ণা করেছেন জামাতের যে গুরুত্ব রয়েছে জামাতের যে ফজিরত রয়েছে হাদিসের মধ্যে রসল সাল্লাহ ইসলাম সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন আবদুল্লাহ রহমান আদি আলাহাল বর্ণিত হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লামের সাত করেন তিনি বলেন রসল উল্লাহ আসলাম এর সাদ করেন যে জামাতের সলাদ কোনো ব্যক্তির একাকি সলাতেের চেয়ে সাতাশ গুণ বেশি মর্যাদাপূর্ণ হবে অর্থাৎ কোন ব্যক্তি যখন জামাতে জামাতের সলাতাদা করবে সাতাশ গুণ বেশি ফুজিরত লাভ করবে মর্যাদা লাভ করবে যে হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহবন্না করেছেন তা সহিত হাদিস নম্বর ছয়শো পঁয়তাল্লিশ ইমাম মুসলিম রহমতুল্লাহ বরনা করেছেন শহীদে হাদিস নম্বর ছয়শো এবং পনেরোশো সাত তাহলে আমরা বুঝতে পেরেছি এর মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম জামাতের যে ফজিরত রয়েছে সেই ফজিলতের বিষয়টি রসুল উল্লাহ সাল্লাউলী স্লাম আমাদের সামনে তুলে ধরেছেন তাই একজন মুসলিম ব্যক্তি যেমনিভাবে জামাতে অংশগ্রহণ করবে তেমনিভাবে তিনি জামাতের যে ফজিলত রয়েছে রসুল্লাহ সাল্লাউলী ইসলাম যে ফুজিরতের কথা বলেছেন সেই ফজিলতটুকু লাভ করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা জামাতে অংশগ্রহণ করার মধ্যে আরও কিছু ফজিরত রয়েছে রসুল উল্লাহ সাল্লাসলাম জামাতের ফজিরত যেমনিভাবে আলোচনা করেছেন তেমনিভাবে রসুল উল্লাহ সাল্লা জানিয়ে জামাতে যখন কোনো ব্যক্তি গ্রহণ করবে তার জন্য আরও কিছু অতিরিক্ত মর্যাদা রয়েছে আসুন সেই মর্যাদাগুলো রসুল উল্লাহাম যেভাবে বলেছেন কিছু বিষয় আমরা আলোচনা করি হাদিসের মধ্যে রসুল উল্লাহ আল্লাম এরশাদ করেন ইয়া তাব্দ আল মুসলিম যখন কোন মুসলিম ব্যক্তি উজু করবে ফসেন আল উদু এবং সুন্দরভাবে উজু করবে সুম্মা খারা যা ইল মসজিদ তারপরে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যাবে লাখুহু ইল্লা সলাহ সলাদ ছাড়া আর কোনো উদ্দেশ্যে মসজিদের দিকে যাবে না সলাত আদায় করার উদ্দেশ্যেই কেবল মসজিদের দিকে যাবে লাম সে যখনই কোনো পদক্ষেপ দেবে ইল্লা ইরুফি আত্লাহ বিহা দারাজাহাহ আল্লাহ রাবুল আলামিন তার প্রত্যেকটি পদক্ষেপের মাধ্যমে তার জন্য একটি দারাজাহ একটি মর্যাদাকে সমন্বিত করবেন একটি মর্যাদা তার জন্য বৃদ্ধি করবেন এটি তার প্রথম ফজিলত হত্যা আইন হু বিহা এবং ওই পদক্ষেপের মাধ্যমে আরেকটি গুনা তার আল্লাহ রাবুল আলমিন মিটিয়ে দিবেন মুছে দেবেন আল্লাহ রাবুল আলামিন দূর করে দেবেন ফাইজা সল্লাহ যখন সে ব্যক্তি সলাত আদায় করবেসল্লি আলাইমিস করেন যখন সেই সলাত শেষ করবে আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত ফেরিসারা তুসলি আলৈহি তার উপর রহমতের এবং মাগফিরাতের দোয়া করতে থাকবে সলাত আদায় করতে থাকবে ম্যা দ্য মুসাল্লাহ যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ওই মুসাল্লাতে ওই সলাতেের জায়গায় সে অবস্থান করবে যেখানে সলাতাদাই করেছে সেখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য ইস্তেফারের দোয়া করতে থাকবে ম্যাম ইউ হ্যাশ যতক্ষণ পর্যন্ত উজু হবে ততক্ষণ পর্যন্ত ফেরস্তারা অবস্থায় থাকবে এই অবস্থায় তার জন্য দোয়া করতে থাকবে কী দোয়া করবে রাসুল্লাহ সাল্লাহাদেশের মধ্যে সেটাও বলে দিয়েছেন ফেরেস্তারা বলবে আল্লাহু মারসল্লিহ আলাইহি আল্লাহুমার হামহু হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো হে আল্লাহ আল্লাহমার হামু তুমি তার প্রতি দয়া করো ওলাইয়াজি সলায় তারপরে রসল আসাল্লাম বলতেছেন এবং সেই ব্যক্তি সলাতের হুকুমের মধ্যে থেকে যাবে সলাতের মধ্যে থেকে যাবে মানতলা যতক্ষণ পর্যন্ত সলাতের জন্য অপেক্ষা করবে এ হাদিসটি সহি মধ্যে এসেছে সহি মসলামের মধ্যে এসেছে ইমাম বখারি এবং মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহবর্ণী তো হাদিসের নম্বর হচ্ছে পনেরোশো সুপ্রিয় দর্শক মধ্যে জামাতে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ চারটি ফুজিলতির কথা উল্লেখ করেছেন আমরা লক্ষ্য করেছি যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে জামাতে অংশগ্রহণ করে থাকে তার প্রত্যেকটি পদক্ষেপের মাধ্যমে আল্লাহ রাবুল একটি দরজা একটি মর্যাদা তার জন্য বৃদ্ধি করবেন এবং প্রত্যেকটি পদক্ষেপের মাধ্যমে আল্লাহ সমানতা তার একটি গুণা মুছে দেবেন তার জন্য ফেরেস্তারা যতক্ষণ পর্যন্ত সে মুসল্লার মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তার অজুনষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের ফেরস্তারা তার জন্য ক্ষমা এবং মাগফেরাতের দোয়া করবে রহমতের দোয়া করবে তারপর তিন নম্বর হচ্ছে সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সলাাতের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত সে সলাতের মধ্যে আছে সেই ফুজিরত এবং সেই মর্যাদা লাভ করতে পারবে তাহলে এই চারটি ফুজিরতের কথা আমরা বুঝতে পারলাম তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই ফুজিরতকে সত্যিকারভাবে উপলব্ধি করে তিনি সলাৎ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন এবং জামাতে সলাতে আদায় করবেন এই কারণে আমরা দেখি যে সুলল্লাহ সাল্লা উল ইসলাম সাহাবী যারা ছিলেন যাদেরকে সুলল্লাহ সাল্লা ইসলাম এই জামাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন জামাতের নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ আসালামে সেই সমস্ত সাবিরা দেখা যায় জামাতের ব্যাপারে এত বেশি আগ্রহী ছিলেন যে তারা কখনো যাতে জামাত তাদের ছুটে না যায় কখনো যাতে কোনো কারণে জামাত থেকে তারা বঞ্চিত না হয় এই জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতো এই বিষয়টি আবদুল্লাহে মসূদ্রদিয়াহ তালাহু মুস্তাদ আহমদের হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন আসুন সেই বিষয়টি আমরা একটু দেখে নিই আবদুল্লাহনে মসূদ্রাদি আল্লাহ তালু বর্ণনা করেন তিনি বলেন মুসলিম যে ব্যক্তি পছন্দ করে ভালোবাসে যে আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিনের সাথে প্রকৃত আদর্শ মুসলিম হিসেবে আল্লাহরুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রাবুল আলমিনের মুখোমুখি হবে লাভ করবে যে এটি পছন্দ করে ফালুহা ফেজাল সে জন্য এই সালাদগুলোর ব্যাপারে সে অত্যন্ত রক্ষণশীল হয় এবং গুরুত্ব করে সলাদগুলোকে যথাযথভাবে গুরুত্বের সাথে আদায় করে হাই বিহিন্না যেখান থেকে এই সলাদ আদায়ের জন্য আহ্বান করা হয় তাকে অর্থাৎ ওইখানে গিয়ে সলাৎ আদায় করবে যেখানে আজান দেওয়া হয় তাকে মসজিদে গিয়ে সালাত আদায় করবে সুনানাল হুদা তিনি বলেন কেননা আল্লাহ সুবাহন হেদায়তের কিছু সুনাত কিছু বিধান রাসুল উল্লা সাল্লাউ ইসলামের জন্য প্রবর্তন করেছেন রাসুল সাল্লাউল ইসলামকে জানিয়েছেন ওয়াই হুন্মিন সুনানীল হুদা আর এই নামাজ এবং এই মসজিদে গিয়ে সলাতাদায় করার বিষয়টি হচ্ছে ইন্না হামিন সুনানিল হুদা হেদায়তের যে সুনাতগুলো রয়েছে হেদায়তের যেই নিয়মগুলো রাসুল সাল্লা ইসলাম শিক্ষা দিয়েছেন সেগুলোর মধ্যে অন্যতম ওলাকুম সাল্লা তুমি বই অতিক্ষুম আবদুল্লাহ সুদ্র দিয়াল বলেন বলে ও যদি তোমরা তোমাদের ঘরে বাড়ি ঘরে তোমরা যদি তোমাদের সালাত যেমনিভাবে জামাত থেকে দূরে থাকা ব্যক্তি মোতাখাল্লিফি যে জামাত থেকে দূরে রয়েছে পিছিয়ে রয়েছে সে ব্যক্তি যেমনিভাবে তার ঘরে সালাত আদায় করে থাকে যদি তোমরাও সেভাবে সালাত আদায় করো লেতা তাহলে তোমরা তোমাদের নবী সাল্লামের সুন্নতকে বর্জন করবে তোমাদের নবী সাল্লাহমের সুন্নত থেকে তোমরা দূরে সরে যাবে সুনতকে তোমরা পরিহার করবে এ হাদিসের মাধ্যমে আবদুল্লাহ জানিয়ে দিচ্ছেন যে রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে হৃদায়তের সুন্নতগুলো জানিয়েছেন তোর মধ্যে একটি হচ্ছে আমরা মসজিদে জামাতে গিয়ে সরা আদায় করবো যদি কোনো ওঝর না থাকে সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় আর আমাদের হাতে সময় নেই আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আপনার ইনশাআল্লাহ তারা আগামী পর্বে আমাদের সাথে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশায় ও আখিরা আলহামদুলিল্লাহ রবিল ওয়ালাইকুম ওরি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 আল কোরআল করিম হেদায়তের মূল সম্ভাব মূল সম আল কোরআল করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন